सुनो सुनो दश बासिरा दिन इसलाम प्रेमिक भायरा सुनो शूनो दश बा दिन इसलम प्रेमिक भायरा सरकार का करकार काक दबी जाना তরুন যে কু কামে দেশ জুহিদের ফাঁসির নামে নামল তরুণ যে কুকামে যেসব কথা যাচ্ছে বলে যেসব কথা যাচ্ছে বলে মুখে লাগাম নাই কিসব বাঁচে লিখাত দেখছি পত্রপত্রিকাতে কিসব বাঁচে লিখা তাতে মুদ্র দাবি ওই মূরতাবের মুদ্র দাবি ওই মূরতাব্দের কঠোর বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই নদীর বিশ্ব মুসলিম পেলো ব্যথা এমন পাপি যত আছে এমন পাপি যত আছে সবার শাস্তি চাই নবীর বিয়া দবদের ফাঁসি চাই ফাঁসি চাই নবীর সানে বিদ ফাঁসি চাই ধর্মে আঘাত বা না। ইমানদার মেনে নেবে না ধর্মে আঘাত চল না ইমানদার মেনে নেবে না ইসলামি ইসলাম সব শৈতানি বন্ধের দাবি জানাই নবীর সানে বিদবদের ফাঁসি চাই ফাঁসি চাই নবীর সানে বিদবদের ফাঁসি চাই শুনো শোনো দেশবাসীরা সরকারের কাছে দেশদ্রোহীদের বিচার হবে ধর্মদ্রোহীরা চাড় পাবে দেশদ্রোহীদের বিচার হবে ধর্মদ্রোহীরা চাড় পাবে এসব আইন কোথায় পেলে এসব আইন কোথায় পেলে মানুষ জানতে চায় ভবিষণে চাই ভবিষণে বিয়া দবদের ফাঁসি চিনিমান রোগানে গুলি চালায় তো শাসনে দিনী মান রোগানে গুলি চালায় তো শাসনে ते की इलाम के देश फतेह की इलाम के निधन करते चाय भविषा बी यादव दे फांसी चाय फांसी चाय भविषा बी यादव फांसी चाय গণতান্ত্রিক দেশের সরকার নিশ্চিত করবে সবার অধিকার সরকার নিশ্চিত ফাঁসি চাই ফাঁসি চাই বিবদের ফাঁসি চায় মুক্তিযোদ্ধার এজেন্ট কেউ নাই দেশে বিচার করবে নির্ভয় নিজের দলেও খুঁজে দেখো নিজের দলেও খুঁজে দেখো দবদের ফাঁসি চাই ফাঁসি চাই ভবিষণে বিয়াদবদের ফাঁসি চারা ফাঁসির দাবি কর দেশ হিসাব চিহ্ন কর যারা ফাঁসির দাবি ফাঁসি চাই ফাঁসি চাই নবীর শানে বিদি চাই শুনো শুনো দেশবাসীরা দিন ইসলাম প্রেমিক ভাইয়েরা শুনো শুনো দেশবাসীরা দিন ইসলাম প্রেমিক ভাইয়েরা সরকারের কাছে সকলে সরকারের কাছে সকলে এই দাবি জানাই নবীর সানে বিবদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নবীর সানে বিবদের ফাঁসি